ৌজুিল্লি <تصفيق> خوف নিজী اليوم ولا কুমু تحسنون যারা আমার আয়াত সমূহের উপর ইমান এনেছিল এবং আমার আদেশের অনুগত হয়েছিল সেই দিন তাদের বলা হবে হে আমার বান্দারা আজ তোমাদের কোনো ভয় নেই এবং কোন দুঃখ আজ তোমাদের স্পর্শ করবে না তোমরা এবং তোমাদের স্ত্রীরা প্রবেশ করো তোমাদের খুশি করা হবে তুমি তাদের সামনে স্মরণের প্লেট ও পেয়ালা সমূহ আনা নেয়া করানো হবে এবং মনির মত ও দৃষ্টি পরিতৃপ্তকারী প্রতিটি জিনিস সেখানে থাকবে তাদের বলা হবে এখন তো এখানে চিরদিন থাকবে পৃথিবীতে তোমরা সব কাজ করেছ তার বিনিময়ে জন্য এখানে প্রচুর ফল মৌজুদ আছে যা তোমরা খাবে وما ظلمناهم ولكن كانوا هم الظالمين আর অপরাধীরা তারা তো চিরদিন জাহান্নামের আযাব ভোগ করবে তাদের আযাব কখনো কম করা হবে না এবং তারা সেখানেই রাস অবস্থায় পড়ে থাকবে আমি তাদের প্রতি জুলুম করিনি বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে আলহামদুলিল্লাহ والصلاه والسلام على سيدنا محمد নিয়ে যাওয়া হলো ফেরেস্তারা আমাকে দেখালেন কিয়ামতের দিন কি ঘটবে আমি দেখলাম আমার সামনে দিয়ে একজন নবী তার উম্মত নিয়ে যাচ্ছিলেন আরেকজন নবীকে আমি দেখলাম যার উম্মতের সংখ্যা দশজন যাকে অনুসরণ করছেন দশজন ব্যক্তি আরেকজন নবীকে অনুসরণ করছেন পাঁচজন ব্যক্তি আরেকজন নবী তিনি একাই চলেছেন সুতরাং সেখানে এমন কিছু নবী ছিলেন যাদের কোনো একজনও অনুসারী ছিল না চিন্তা করুন একজন নবী একজন আম্বিয়া যিনি সারা জীবন দুনিয়াতে দাওয়াতের কাজ করলেন মানুষকে হকের দিকে আহ্বান করলেন অথচ শেষ পর্যন্ত একজন ব্যক্তিও তার দাওয়াত গ্রহণ করেনি এটা অত্যন্ত হতাশাজনক একটি বিষয় এবং এটা খুবই হতাশাজনক কারণ আপনারা যখন যেকোনো একটি কাজ করেন আমরা সেই কাজের ফলাফল দেখে অনুপ্রাণিত হই এবং যখন কোন ফলাফল আমরা পাই না আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু চিন্তা করতে পারি নূ আলাইসাল্লাম তিনি দিন রাত দাওয়াতের কাজ করেছেন মানুষকে হকের দিকে আহ্বান করেছেন দিনের পর দিন বিরতিহীন এবং এই পরিমাণ কতটা ছিল কত বছর ছিল কুরআনে আমরা জানি নূ আলাইসাল্লাম সাড়ে নয় শত বছর পর্যন্ত মানুষকে হকের দিকে আহ্বান করেছেন অথচ এই দীর্ঘ সময়ে একজনও তাকে সমর্থন দেনি সারা দেয়নি এর পর কিভাবে এই কাজে টিকে থাকা সম্ভব হলো কিভাবে লেগে সম্ভব তিনি কিভাবে এত অনুপ্রেরণা লাভ করেছিলেন এত ধারাবাহিকভাবে লেগে থাকার শক্তি টিকে থাকার শক্তি তিনি কিভাবে পেয়েছিলেন কেননা আমরা যখন কোন একটি কাজ করি আমরা তার ফলাফল দেখতে চাই যদি আপনি কোনো কিছু করতে থাকেন এবং মানুষ বারবার আপনার বিরোধিতা করতে থাকে এবং আপনার দাওয়াতকে অস্বীকার করতে থাকে প্রত্যাখ্যান করে আপনার মুখের উপরে কথা বলে আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকে আপনাকে বয়কট করল এমনকি আপনাকে আঘাত করল শারীরিক কষ্ট দিল এভাবে আসলে সত্যি বেশি দিন টেকে থাকা সম্ভব নয় কিন্তু আল্লাহ মহামতাল আম্বিয়া কেরামের সাথে এর সব কিছুই ঘটেছে কিন্তু তাদের দাওয়াত থেমে যায়নি এবং এ কারণে এটি একটি অলৌকিক ব্যাপারও বটে এবং তাদের নবুয়াদের পক্ষে এটাও একটা মুজিজা নুহ আলাইসাল্লামের ক্ষেত্রে সাড়ে নয় শত বছর পর্যন্ত পরিস্থিতি এটাই ঘটেছিল সুতরাং আমরা দেখলাম কিয়ামতের দিন একজন নবী হেঁটে যাচ্ছেন অথচ তার সাথে কোন অনুসারী নেই বলেন এরপর আমি বহু মানুষের একটি দলকে আসতে দেখলাম এবং ফেরস্তদেরকে জিজ্ঞাসা করলাম এরাই কি আমার উন্মতির দল ফেরস্তরা জবাব বললেন না তবে আপনি ওই দিকে দৃষ্টি দেন আপনি ওই দিকে তাকান আমি দিগন্ত রেখায় দৃষ্টিপাত করলাম এবং মানুষের বিশাল একটা দল দেখতে পেলাম তখন ইব্রাহি আল্লাহাম আমাকে বললেন এরাই হচ্ছে আপনার উম্মত এবং তাদের প্রথম কাতারে আছে সত্তর হাজার এমন ব্যক্তি যাদের কোন জবাবদিহিতা কোন জবাবদিহিতা নেই এবং তারা কোন শাস্তিরও মুখোমুখি হবে না এই বিশাল দলে সত্তর হাজার লোক কারা থাকবে এ সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এবং এই হাদিসটির সাথে সংশ্লিষ্ট কিছু কথা অন্য আরেকটি হাদিসেও এসেছে বুখারিতে রাসুল্লাহ সাল্লাম বলেন আমি ফেরেস্তাদের সাথে ছিলাম একজন ফেরেস্তা বললেন ওই দিকে তাকান এবং আমি সেই দিকে তাকালাম এবং দেখলাম আমি দেখলাম দিগন্ত রেখা ঢাকা পরে গেছে মানুষের ভিড়ে এত মানুষ এরপর তারা আমাকে অন্য আরেক দিকে তাকাতে বললেন আমি সেদিকেও তাকালাম সেই দিকেও মানুষের ভিড়ে দিগন্ত ছেয়ে গেছে অসংখ্য মানুষ অতঃপর আল্লাহ মোহাম্মতাল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আপনি কি সন্তুষ্ট বললেন হ্যাঁ হে আল্লাহ আমি সন্তুষ্ট আমি সন্তুষ্ট এরপর তিনি আল্লাহ বলেন আর এ বিশাল মানুষের সাথে আরও আছে সত্তর হাজার এমন সজ্জন ব্যক্তি যাদের কোন জবাবদিহিতা নেই তারা কোনো শাস্তিরও মুখোমুখি হবে না বলেন আমি আমার উম্মরদেরকে দেখলাম এবং তাদের সংখ্যা এবং চেহারা দেখে আমি খুবই সন্তুষ্ট তারা সংখ্যায় জমিন আর পর্বতমালা মধ্যবর্তী উপত্যকাগুলো ভরিয়ে দিয়েছিল আমি যেদিকে তাকিয়েছি তাদেরকে দেখতে পেয়েছি সমতল পাহাড় পর্বতমালা সমস্ত স্থানে কাজেই একটু কল্পনা করতে পারেন যে কিয়ামতের দিন উম্মতের বিশালতা দেখে রাসুল্লাহ সাল্লাহাম কত খুশি হবেন এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সত্যিই চেয়েছেন যে তার এই উন্মত সংখ্যায় বিশাল হোক তিনি অন্য আরেকটি হাদিসে বলেছেন তোমরা বিয়ে করো এবং বেশি বেশি সন্তান নাও কেননা আমি কিয়ামতের দিন এইটা নিয়ে উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করব কাজী স্লাম আমাদেরকে আদেশ করেছেন বেশি সন্তান নিতে যাতে উম্মতের সংখ্যা বৃদ্ধি পায় কাজ আসুন ইনশাল আমরা একটি বৃহৎ উম্মত গড়ে তুলি রাসুল্লাহ আরেকটি হাদিসে বলেছেন পুনরুত্থান দিবসে আল্লাহ বলবেন হে আদম আদম আলাহিস্লাম প্রতি প্রতিউত্তর বলবেন লাভবাইক আমি হাজির আপনি সকল কল্যাণের মালিক আল্লাহ বলবেন জাহান্নামের লোকদেরকে বের করে নিয়ে আসো। আদম আলাহ ইসালাম বলবেন ইয়া আল্লাহ কত সংখ্যক মানুষকে বের করে আনব আল্লাহ সুহান তাকে বলবেন প্রতি এক হাজারে নয় জনকে বের করে নিয়ে আসো। সুতরাং বিশাল সংখ্যক লোক জাহান্নামে প্রবেশ করবে এবং যখন এভাবে জাহান্নামীদেরকে বের করে আনা হবে জান্নাতের লোকদের পৃথক করে দেওয়া হবে এটা নিয়ে সেখানে তখন আম্বিয়াদের মধ্যে একটি প্রতিযোগিতা চলবে নবীদের প্রতিযোগিতা চলবে এবং উত্তম প্রতিযোগিতা কার উম্মত কত বেশি সংখ্যা জান্নাতে প্রবেশ করতে পারে এটাই হচ্ছে আপনারা জানেন মিরাজের রাত্রে যখন রাসুল্লাহ সাল্লাম মুসা আলাইস্লামের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন মুসা আলা কেঁদে ছিলেন আপনাদের কি সেই ঘটনাটি মনে আছে এবং তিনি কেন কেঁদেছিলেন মুসা আল্লাহিস্লাম বলেন যে তার কারণ হচ্ছে এক যুবককে আমার পরবর্তীতে পাঠানো হয়েছে অথচ তার উম্মতের সংখ্যা অনেক তারা আমার আগে জানাতে যাবে এবং তারপর আমার উন্মত যাবে কাজে সেই সময় পর্যন্ত মোসা্লাম তার উন্মতের অনুসারী অর্থাৎ সংখ্যার দিক থেকে তিনি ছিলেন প্রথম স্থানে কেননা নবী মোহাম্মদ সাল্লা উন্মতের পর সবচেয়ে বড় পরবর্তী সবচেয়ে বৃহৎ উন্ম্মটি হচ্ছে বনি ইসরাহল এবং আল্লাহ মোহাম্মতাল্লাহ বনি ইসরা সম্পর্কে বলেছেন হে বনি ইসরাগণ তোমরা স্মরণ করো আমার অনুগ্রহের কথা যা আমি তোমাদের উপর করেছি এবং স্মরণ করো সে বিষয়টি যে আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপর সুতরাং বনী ইসরাহীদেরকে আলসো মহাতাল সমগ্র বিশ্ববাসীদের উপরে মর্যাদা দান করেছিলেন এটা একটি সত্যি ঘটনা কিন্তু এটা ছিল বহু বছর আগের ঘটনা যখন তারা একসময় আলসু মহামলার প্রিয় বান্ধবা ছিল কারণ তারা তখন সত্যের পতাকাবাহী সত্যের অনুসারী উম্মত ছিল তারা ছিল নবীদের উম্মত তারা ছিল এমন মানুষ যারা আল্লাহ আইনকে প্রতিষ্ঠা করেছিল এবং তারাই ছিল প্রথম উম্মত বনি ইসরাহরা যারা সর্বপ্রথম জিহাদ করেছিল এর আগে অন্য কোন নবীকে জিহাদ বা যুদ্ধ করতে হয়নি এবং যখন আমরা বলছি জিহাদের কথা সুতরাং এটা শারীরিক যুদ্ধের কথা করছে এবং পূর্বে নবীদের ক্ষেত্রে ঘটনা কি ঘটেছিল আমরা দেখেছি তারা দাওয়াতের কাজ করতেন এবং এরপর তাদের সেই দাওয়াতের আহ্বানে সারা দিয়ে কিছু মানুষ ইমান আনত কিন্তু বাকি একটা অংশ তারা অবাধ্যতায় লিপ্ত থাকত বাংলাদেশ মহান দাবাল আম্বিয়াদেরকে বলতেন যে তার উম্মত সহ হিজরত করে বিশ্বাসীদেরকে নিয়ে অন্যত্র চলে যেতে এবং এরপর আল্লাহ সেই অবাধ্য অহংকারী লোকদেরকে ধ্বংস করে দিতেন আজাবের মাধ্যমে এটাই ছিল মুসাআ পূর্ববর্তী আম্বিয়াদের ক্ষেত্রে নিয়ম কিন্তু মুসা আল্লাহামের সময় থেকে শুরু করে আলাহ সুমতলা জিহাদ হিসাব ইল্লা বিধান প্রকাশ করলেন কাজেই তারা হচ্ছে সর্বপ্রথম জিহাদী উম্মত কিন্তু জিহাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে যে উম্মত সবচেয়ে উত্তম ভাবে জিহাজের আমল করেছে এবং এখনও করছে তারা হচ্ছে আমরা করতে পারি বদর যুদ্ধের সময়কার সেই বিখ্যাত ঘটনাটি যখন রাসুল সাহাবাহরামের কাছ থেকে পরামর্শ চাইলেন তারা কি কাফেলা অনুসরণ করবেন নাকি আবু জেহেলের যে বাহিনী মক্কা থেকে বের হয়ে এসেছে মুসলিমদেরকে নির্মূল করে দেওয়ার জন্য যুদ্ধের উদ্দেশ্যে তাদের মোকাবেলা করবেন মুখোমুখি লড়াই করবেন এবং এই ধরনের পরামর্শ চাইলে আল মিকিদার ইবনে আমর রাজি তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহ আমরা বনি কখনোই বলবো না যে মুসা তুমি যাও তোমার রবকে নিয়ে জিহাদ করো আর আমরা এখানে বসে থাকলাম বরং আমরা আপনাকে বলতে চাই আপনি এগিয়ে যান আপনার রবের ভরসায় আপনি লড়াই করুন আমরাও আপনার সাথে লড়াই করব করবন তিনি কয়েক বছর পর এই ঘটনাটি বর্ণনা করতে গিয়ে বলেন যে আমি এই ঘটনাটি সাক্ষী আমি এই ঘটনাটি দেখেছি এবং এরপর আমি আফসোস করেছিলাম যদি ওই মুহূর্তে সেই লোকটি অর্থাৎ আমি যদি মিগদাত হতে পারতাম আমি যদি সেই কথাগুলো বলতে পারতাম তিনি বলেন যখন মিগদাত ইবনে আমর রাজ্যে তোলা দাঁড়িয়ে গেলেন এবং সেই কথাগুলো বললেন সেটা আমাকে খুবই প্রভাবিত করেছিল আমি মনে মনে ইচ্ছা করেছিলাম কামনা করেছিলাম ওই ব্যক্তির যদি আমি হতাম কেননা আমরা দেখি যে এই বক্তব্যটি সাহাবাদের পক্ষে যখন তিনি মতামত দিলেন সেটা ছিল সঠিক সময় বলা সঠিক কিছু কথা এবং সুফান আল্লাহ এটা ছিল অত্যন্ত বিচক্ষণতা একটি বক্তব্য বা উক্তি যেটাকে আমরা আজও স্মরণ করে থাকি এবং একই সাথে এটা ছিল এমন একটি বক্তব্য যা রাসুল্লাহ সাল্লামকে তার সাথীদের নিয়ে সাহাবাদের সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের জন্য উৎসাহিত করেছিল এবং তাকে প্রশান্তি দিয়েছিল কেননা রাসুল্লাহ সাল্লাইসাল্লাম সেই সংকটময় মুহূর্তে সাহাবা ইকরামদের মতামত চাচ্ছিলেন এবং তাদের কাছ থেকেই শুনতে যাচ্ছিলেন তারা আসলে কোন বিষয়টা ইচ্ছা করছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যখন একজন নেতা দেখেন যে তার অনুসারীরা তার সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে ইচ্ছুক আগ্রহী তখন সেই নেতা কত খুশি হন এবং আরেকজন সে বললেন আপনি যদি আমাদেরকে পরীক্ষা নিতে চান তাহলে নিন এমন কি যদি আপনি আরবের দূর প্রান্তে গিয়ে যুদ্ধ করতে থাকেন এমন কি যদি সাগরের মধ্য দিয়ে ঘোড়া দিয়ে যুদ্ধ করতে বলেন সেখানেও আপনার সাথে আমরা নেমে যাব আপনাকে অনুসরণ করব। এবং আমরা বলছিলাম আল্লাহ যখন আদম আলাকে বলবেন জাহান্নাবীদেরকে বের করতে সেই সম্পর্কে রাসুল্লাহাম বলেন আল্লাহমতাল্লাহ শেষ বিচারের দিনে আদমকে ডেকে বলবেন হে আদম আদম আলা উত্তরে বলবেন আপনি সকল কল্যাণের মালিক লব্বাইক আল্লাহ বলবেন জাহান্নামীর লোকদেরকে বের করে নিয়ে আসো আদম আলা বলবেন এ আল্লাহ কত সংখ্যক মানুষকে বের করে আনবো যখন ঘটবে তখন শিশুদের চুল পেকে সাদা হয়ে যাবে প্রত্যেক গর্ভবতী নারী অকাল প্রসব করবে গর্ভপাত করে ফেলবে এবং মানুষ বা মানবজাতিকে জাতিকে মতো আচরণ করতে দেখবে যদিও তারা মাদকাসক্ত বা নেশাগ্রস্ত নয় বরং তারা হবে আল্লাহর অভিসম্পদপ্রাপ্ত সাহাবাগন যখন এটা শুনলেন যে প্রতি এক হাজারে নয় জন ব্যক্তিকে আলম আল্লাহিস্লাম বের করবেন এবং তারা জাহান্নামী হবে স্বাভাবিকভাবে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ তখন সেই পছন্দ নিয়া একজন ব্যক্তি কে হবে রাসুল্লাহ সাল্লাম বললেন জেনে রাখো যে সেই একজন হবে তোমাদের মধ্য থেকে আর নয় শত্তর জন হবে ইয়াজুজ মাজুজদের মধ্য থেকে এরপর রাসুল্লাহ সাল্লাহাম বললেন যার হাতে আমার জীবন অর্থাৎ আল্লাহ কসম করে তিনি বললেন সেই আল্লাহর কসম জান্নাতের জান্নংশ চার ভাগের এক ভাগ হবে তোমরা তারা চিৎকার করে বলে উঠলেন আল্লাহ আকবর রাসুল্লাহ পর বললেন আমি আশা করি যে তোমরা হবে জান্নাতের তিন ভাগের এক ভাগ সাহেব ইকরাম বললেন আল্লাহু আকবর রাসুল্লাহ সাল্লাম এরপর আরো বললেন আমি আশা করি তোমরা হবে জান্নাতবাসীদের অর্ধেক বললেন আল্লাহ আকবর এবং তিনি বললেন মুসলিমরা অমুসলিমদের তুলনায় একটি সাদা সারের গায়ে কালো চুলের মতো। অথবা একটি কালো সারের গায়ে একটি সাদা চুলের মতো সুতরাং কাফিরদের তুলনায় মুসলিমদের সংখ্যা অত্যন্ত অল্প কিন্তু জান্নাতবাসীদের মধ্যে অধিকাংশই হবে এই উম্মার মধ্য থেকে রাসুল্লাহাম বলেছেন যে আমি আশা করি তোমরই হবে জান্নাতবাসীদের অর্ধেক এবং এই সংক্রান্ত আরো বেশ কিছু হাদিস রয়েছে যেমন বলেছেন যে জান্নাতবাসীগণ তাদেরকে যখন শাড়ি করা হবে একশো সারিতে বিভক্ত করা হবে তার মধ্যে আশিটি শাড়ি হবে মত থেকে মুসলিম এ বর্ণিত একটি হাদিসে রাসুদুল্লাহ সাল্লাহাম বলেন আমি হব জান্নাতের জন্য প্রথম সাফায়াতকারী প্রথম সুপারিশকারী এবং নবীদের মধ্যে কোন নবী এত বেশি সংখ্যক উম্মত নিয়ে পরীক্ষিত হবেন না যেমনটা আমি পরীক্ষিত হব আমার উম্মত হবে সবচেয়ে বেশি আর নিশ্চয়ই থাকবেন যিনি তার থেকে একজন দ্বারা পরীক্ষিত হবেন সুতরাং একজন নবীর একজন মাত্র ব্যক্তি তার উন্মত হবে এবং আমরা বলেছি যে এমন নবী থাকবেন যাদের কোনো অনুসারী থাকবেন না কোন ব্যক্তি তাদের আহ্বানে দেয়নি এবং রাসু সাল্লাতে বর্ণিত আর একটি হাগিসে বলেন যে প্রত্যেক দেওয়া হয়েছিল এবং যার ফলে লোকেরা তাদের উপর ইমান বিশ্বাস করত কিন্তু আমাকে দেওয়া হয়েছে কালাম উল্লাহ বা একটি স্বর্গীয় বানিয়াল অর্থাৎ আল্লাহ মহামদ আল্লাহ কথা যা আল্লাহ আমার উপর নাজিল করেছেন তাই আমি আশা করি আমার অনুসারীরা সংখ্যায় অন্য সকল নবী অনুসারীদেরকে ছাড়িয়ে যাবে কেন কারণ মোহাম্মদ সাল্লাহামের মুজিজাটি অন্যান্য নবীদের মুজিজা থেকে একটি দিকে ভিন্ন রকম সেটা হচ্ছে আসল সাল্লামের এই মুজিজা হচ্ছে আল কুরআন যেখানে অন্যান্য নবীদের ক্ষেত্রে তাদের মুজিজা ছিল একটা নির্দিষ্ট বিষয়কে বা ঘটনাকে কেন্দ্র করে এবং সেটা একটি নির্দিষ্ট সময়ের জন্য সীমিত ছিল কিন্তু মোহাম্মদ এই মুজিজা কুরআন এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে সুতরাং এই মুজিজা যেহেতু কিয়ামত পর্যন্ত টিকে থাকবে লোকেরা এই কুরআনের মাধ্যমে আলসো মাল্লা উপর ইমান আনবে এবং তাদের সংখ্যা আমরা কথা বলছিলাম জান্নাতের বিভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ এখন আমরা একটি টুরে যাব একটি সফরে যাব আসলে বাস্তবে নয় বরং একটি ভার্চুয়াল টুরে আমরা যাব এবং আমরা সবাই কল্পনা করব যে আমরা এখন জান্নাতে সফর করতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত আমরা ঘুরে ঘুরে দেখব এবং আমাদেরকে এই সফরে বা ভ্রমণের পথ দেখানোর জন্য গাইড হিসেবে আমরা একজন ব্যক্তিকে অনুসরণ করব যিনি আমাদেরকে জান্নাতের সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন এবং আমরা দুর্ভাগ্যজনক ভাবে আমাদের গাইডের সাথে ভিডিও ক্যামেরা যুক্ত করে দিতে পারছি না কিন্তু ইনশাল্লাহ আমি চেষ্টা করব রাসুল্লা সাল্লাইসাল্লামের হাদিস অনুসারে তিনি জান্নাতের যে বিস্তারিত বর্ণনা দিয়েছেন সেই অনুসারে একটি দৃশ্যকে আমাদের সামনে ফুটিয়ে তোলার জন্য সুতরাং এই সফরের জন্য আমরা আমাদের কল্পনা শক্তিকে ব্যবহার করার চেষ্টা করব আমরা প্রত্যেকেই মনে করব যিনি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন এবং জান্নাতের সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন তিনি আর কেউ নয় বরং আমি নিজেই বা আপনি নিজেই এবং আমরা আপনাকে অনুসরণ করব আপনার সাথে আমরা জান্নাতে ঘুরতে যাচ্ছি কাজেই আপনি চিন্তা করবেন যে আমরা জান্নাতের যে সমস্ত স্থানের বর্ণনা দিচ্ছি আপনি নিজে সেখানে আছেন সুতরাং এই কাজে আপনি আপনার চিন্তা শক্তিকে ব্যবহার করুন কেননা এটি আসলে আমাদের প্রত্যেকের জন্যই উত্তম আমাদের নিজেদের জন্য ভালো এটা খুবই উপকারী কারণ আপনি যত বেশি জান্নাতের কথা চিন্তা করবেন জান্নাতের সাথে সম্পৃক্ত হবেন জান্নাতের আশা করবেন এবং জাহান্নামকে যত ভয় করবেন আপনি তত বেশি আলোচনা নিকটবর্তী হবেন আলোচনা কুরআন এটাই বলেছেন তিনি বলেন তারা তাদের পালন কর্তাকে ডাকে ভয়ে এবং আশায় সুতরাং তারা আল্লাহ সুম্মতআ শাস্তিকে ভয় করে এবং আল্লাহ পুরস্কার বা আজও প্রাপ্তির প্রত্যাশা করে তিনি বলেন একজন মুমিন বান্ধা হিসেবে বা বিশ্বাসী হিসেবে তাকে দুইটি ডানা একটি পাখির মতো হতে হবে একটি ডানা হচ্ছে রাজা অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির আশা করা প্রত্যাশা ভালো ধারণা করা এবং অন্য ডানাটি হচ্ছে খাউফ আল্লাহ সুহাম্মার প্রতি ভয় আর এই দুইটির মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে শুধুমাত্র সন্তুষ্টির আশা করা অথবা ভয় করা। এটা যথেষ্ট নয় বরং শুধুমাত্রের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে কাজেই আপনি আপনার ভালো কাজগুলোর জন্য প্রতিদিন আশা করবেন এবং আল্লাহ শাস্তি বা আজকেও ভয় করতে হবে কেন এই উভয়ের বিষয়টি আমাদের মধ্যে দরকার কারণ হচ্ছে আপনি যদি শুধুমাত্র প্রত্যাশা করেন বেশি বেশি আশা করেন বেশির প্রতিদান আশা করেন তাহলে এটা আপনাকে পরিশেষে অলস করে তুলবে আল্লাহর প্রতি আপনার ইবাদতে কোনো আগ্রহ থাকবে না গতি সঞ্চার হবে না নিষ্ক্রিয় বসে থাকবেন কারণ বেশি আশা করার ফলে আপনার মধ্যে মনে হবে যে আমি যেটাই করি না কেন আল্লাহ তো আমাকে ক্ষমাই করে দিবেন আবার বিপরীতভাবে আপনি যদি শুধুমাত্র ভয় পান আল্লাহ মোহাম্মতাল্লাহ শাস্তির ভয়ে ভীত থাকেন কিন্তু কোন আশা না করেন শুধুমাত্র ভয় তাহলে আপনার মনে হবে যে আমি আসলে সফল হতে পারব না ব্যর্থ হব আল্লাহ মোহাম্মতাল্লাহ আমাকে পাকড়াও করবেন এবং এর ফলে আপনি হতাশ হয়ে হাল ছেড়ে দেবেন হতে পারে যে এক সময় আপনি আলসব ইবাদে দিলেন কাজেই এই দুইটি বিষয়ের মধ্যে ভয় এবং আশা উভয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা আমাদের গুরুত্বপূর্ণ আমরা এখন জান্নাতের সেই ভ্রমণ বা সফর শুরু করতে যাচ্ছি এবং আমি চাই যে আপনারা কল্পনা করুন যে আপনি একটি দলের সাথে দল বেঁধে জান্নাতে প্রবেশ করতে যাচ্ছেন আর জান্নাত হচ্ছে সত্যিকারের বিষয় বিষয়ে ভরপুর দুনিয়াতে মানুষের তৈরি করা ওয়ান্ডারল্যান্ড কথা আপনারা শুনেছেন কিন্তু শক্তিকারের ওয়ান্ডার ল্যান্ড হচ্ছে জাননা যার প্রতিটি বিষয় চমকে পরিপূর্ণ এবং আপনার কল্পনা শক্তি যতই ভালো হোক না কেন আপনি কখনোই চিন্তা করে বের করতে পারবেন না আলোচক কত উত্তম জিনিস আপনাকে দিতে যাচ্ছেন আলোসুকাল কুরআনে বলেন কেউ জানে না তার জন্য তার কৃতকর্মের জন্য কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে সুতরাং আমরা আমাদেরকে যিনি জান্নাতে পদ দেখিয়ে নিয়ে যাচ্ছেন তাকে অনুসরণ করে যাচ্ছি এবং এই মানুষ হচ্ছেন আপনি আমরা আপনাকে অনুসরণ করছি জান্নাতে প্রবেশের জন্য এখন আপনি একটি ব্রিজের উপরে আছেন এটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে একমাত্র মহাসড়ক হাইওয়ে যা আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর এই ব্রিজটি পার হওয়ার সময় মাঝপথে এসে আপনাকে থামিয়ে দেওয়া হলো আপনাকে থামিয়ে দেওয়া হবে দুনিয়াতে আপনি যে সমস্ত মুসলিমদেরকে চিনতেন এরা এসে আপনাকে থামিয়ে দিয়েছে এবং আপনার কাছে বিভিন্ন বিষয় দাবি করছে আপনি তাদের কাছে ঋণী তারা আপনার কাছে পাওনা দাবি করছে হতে পারে এই পাওনা আর্থিক অথবা আপনি কাউকে কষ্ট দিয়েছেন আঘাত করেছেন কিংবা আহত করেছেন তার অনুপস্থিতিতে তার সম্পর্কে খারাপ কথা বলে তাকে কষ্ট দিয়েছেন তারা এসে আপনাকে থামিয়ে দিয়েছে সেই ব্রিজটির উপর এবং এই দাবিদার সবাইকে সেই সেতু বা ব্রিজের উপর একত্রিত করা হবে এবং সেখানে আপনাকে প্রতিটি পাওনা পরিশোধ করতে হবে সুতরাং এর মাধ্যমে আপনি জাননাতে প্রবেশ করার আগে আপনাকে বিশুদ্ধ করে দেওয়া হবে সকল দেনা পাওনা থেকে মুক্ত করা হবে এমন কি যদি পৃথিবীতে অন্যায়ভাবে আপনি কাউকে একটি চর মেরে থাকেন থাপ্পর মেরে থাকেন আপনাকে বিনিময় হিসাবে সেই ব্রিজের উপরে গ্রহণ করতে হবে কারো সম্পর্কে মন্দ কথা কটু কথা বলে থাকলে সেটাকে আপনাকে ফেরত নিতে হবে কেননা আল্লাহ হচ্ছেন পবিত্র তাইব এবং তিনি যে সমস্ত বিষয়গুলোকে গ্রহণ করে থাকেন সেগুলোকে অবশ্য পবিত্র হতে হবে পবিত্রতা ব্যতীত কোন গ্রহণ করবেন না এবং জান্নাত হচ্ছে একটি স্থান যা একশো পার্সেন্ট শতভাগ পবিত্র একটি স্থান কাজেই সেখানে পরিপূর্ণ বিশুদ্ধ না হয়ে পরিশুদ্ধ না হয়ে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং এই বিশুদ্ধকরণ প্রক্রিয়া দুনিয়াতেই শুরু হয়ে যায় একজন বান্ধা যখন বিভিন্ন দুঃখ কষ্ট দুনিয়াতে ভোগ করে ইমানদার বান্দা এর বিনিময়ে দুঃখ কষ্টগুলোর বিনিময়ে কঠিন পরিস্থিতির বিনিময়ে তার বিভিন্ন গুনগুলোর গেল কাটিয়ে নেন এবং এটা তাকে পরিশুদ্ধ করে আপনার অসুস্থতা আর্থিক ক্ষয়ক্ষতি দুনিয়াতে কষ্ট এগুলো সবই হচ্ছে সেই বিশুদ্ধকরণ প্রক্রিয়ার একটি অংশ এবং এরপরও যদি একজন মানুষের গুণাহ থেকে যায় তাহলে সাকরাতুল মাউদ বা মৃত্যু যন্ত্রণার সময় যে কষ্ট ভোগ করতে হয় সেটাও তাকে পরিশুদ্ধ করে এটাও যদি তাকে বিশুদ্ধ করার জন্য যথেষ্ট না হয় যদি তার রয়ে যায় তাহলে তাকে কবরের শাস্তি ভোগ করতে হবে কবরের শাস্তিও যদি যথেষ্ট না হয় তাহলে তাকে হাসরের ময়দানে শেষ বিচারের দিনে ৫০ হাজার বছর যখন অপেক্ষা করতে হবে সেখানে এই বিশুদ্ধকরণ প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এবং এরপর রয়েছে পুলসিরাতের ব্রিজ এবং সবশেষে জান্নাতে প্রবেশ করার পূর্বে একটি সেতুর উপর যখন আপনি থাকবেন সেখানেও আপনাকে আপনার দাবিদাররা থামিয়ে দেবে এবং তাদেরকে তাদের পাওনা প্রাপ্য পরিশোধ করার মাধ্যমে আপনি যখন শতভাগ একশো পার্সেন্ট বিশুদ্ধ হয়ে যাবেন তখন আপনি জান্নাতে যাওয়ার জন্য তৈরি একটি বলেন তিনি বলেছেন আপনিগঞ্জ জাহান্নাম থেকে খালাস পাওয়ার পর একটি পুলের উপর তাদেরকে আটকানো হবে যা জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানে থাকবে দুনিয়ায় থাকতে তারা একই অপরের উপর যে জুলুম করেছিল সেটার প্রতিশোধ নেওয়া হবে তারা যখন পাকসাফ হয়ে যাবে তখন তাদেরকে জাননাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে শপথ ওই মহান সত্তার যার হাতে মোহাম্মদের জীবন প্রত্যেক ব্যক্তি তার দুনিয়ার বাসস্থানকে যেভাবে চেনে জান্নাতের বাসস্থানকে তার থেকে ভালোভাবে চিনবে সুতরাং আপনি জাননাতে প্রবেশ করতে যাচ্ছিলেন আপনাকে সেই হাইওয়ে সেতুর উপর থামিয়ে দেওয়া হয়েছে এবং পাওনাদারদের প্রাপ্য পরিষদ করা শেষ আপনি পরিশুদ্ধকরণ প্রক্রিয়া থেকে এবারে মুক্ত এবং জান্নাতের দরজা দিয়ে এবার প্রবেশ করতে যাচ্ছেন এবং আমরা ইতুপূর্বে আলোচনা করেছি জান্নাতের দরজাগুলো কেমন হবে প্রশস্ততা কেমন হবে কে কোন দরজা দিয়ে প্রবেশ করবে এবং কাদেরকে সবগুলো দরজা একসাথে আহ্বান করতে থাকবে যে তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো এবং কিভাবে প্রবেশের সময় ফেরেস্তাগণ তাদেরকে সালাম জানাবেন সাদর সম্ভাষণ জানাবেন এগুলো আমরা গত পর্বে আলোচনা করেছি যেভাবে জান্নাতে আপনার ঠিকানা খুঁজে পেতে আপনার কোনো ভ্রমণ সহযোগী দরকার হবে না কোন দিক নির্দেশনারও দরকার হবে না এমনকি আপনার কোন বন্ধুর কাছ থেকে ফোন করে ঠিকানা জেনে প্রয়োজন হবে না স্বাভাবিকভাবে আপনি জানতে পারবেন আপনার থাকার স্থানটি কোথায় অবস্থান কোথায় কারণ আপনি হলেন একজন আদম সন্তানের কোথায় ছিলাম ছিলেন না তার কোন জাতীয়তা ছিল না জাতীয়তা তিনি জান্নাতের বাসিন্দা এবং দুনিয়াতে এসেছেন অস্থায়ী সময়ের জন্য আদম আলাহিসাম কাজে এই দুনিয়ার কোন জাতীয়তা নিয়ে অহংকার করেননি যে তিনি অমুক জাতির সাথে সংশ্লিষ্ট আমি এই দেশের নাগরিক আমার দেশ শ্রেষ্ঠ দেশ ইত্যাদি কোন কিছু তার মধ্যে ছিল না তিনি ছিলেন একজন বিশ্ব নাগরিক সুতরাং আমরাও সেই আদম আমরাও এই সারা বিশ্বের নাগরিক কিন্তু বর্তমানে রাজনৈতিক কারণে আমরা নিজেদেরকে বিভিন্ন কৃত্রিম সীমা রেখা তুলে কৃত্রিম জাতীয়তা আর নাগরিকত্বে বিভক্ত করে নিয়েছি কাজী আদম আলাহিস্লাম যখন দুই ছিলেন তিনি কখনো নাগরিকত্ব বা সিটিজেনশিপ নিয়ে অহংকার করেননি কখনো এই ধরনের অহংকার করতেন না কেননা মূলত তার আসল ঠিকানা হচ্ছে আসল বাসস্থান হচ্ছে জান্নাত দুনিয়াতে আসাটাই ছিল আদম আলাহিসামের জন্য একটি শাস্তি অথচ আমরা কিনা সেই দুনিয়াকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি জান্নাতে ফিরে যাওয়ার কথা আমরা কখনো চিন্তাই করতে চাই না কাজে আদম আলাভাবে জান্নাতে ফিরে যাবেন তিনি জান্নতে নাগরিক একইভাবে আদম আলাহিস্লামের সন্তানদের মধ্য থেকে যারা নেককার নেকর্মশীল পুণ্যবান তাদের ঠিকানা তাদের বাসস্থানও হবে জান্নাত কাজে এই দুনিয়া আমাদের সবার জন্যই একটি ক্ষণস্থায়ী জায়গা মাত্র এবং তারা দুনিয়াতে এমনভাবে বসবাস করেছেন নেককার বান্দারা তারা ছিলেন মুসাফির বলেছেন দুনিয়াতে তোমরা একজন মুসাফিরের মতো থাকো কাজেই আপনি একসময় এই দুনিয়া থেকে চলে যাবেন এখানকার অস্থায়ী বাসিন্দা আপনি যেহেতু আপনি এখানকার অস্থায়ী বাসিন্দা কাজেই এই পৃথিবীর কোথায় কি আছে সবকিছু বিস্তারিত জানার আমাদের কোন প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ আপনি আপনার দুনিয়ার ঠিকানা সম্পর্কে জানেন দুনিয়ায় আপনার বাসস্থান সম্পর্কে আপনি জানেন কিন্তু মূলত আপনি একজন জান্নাতের বাসিন্দা এবং পৃথিবীতে আপনার বাড়ির পথ ঘাট আপনি চিনবেন তার থেকেও সহজভাবে জান্নাতে আপনার পে পারবেন সহজাতগত আপনার অন্তর আপনাকে সেখানে পৌঁছে দেবে কারো কাছ থেকে পথ দেখে নিতে হবে না কারো ফোন নাম্বার লাগবে না রাস্তাঘাটের কোন ঠিকানা লাগবে না আপনি নিজেই আপনার প্রাসাদে পৌঁছে যাবেন এবারে আপনি যখন সেতু পার হয়ে জান্নাতে প্রবেশ করলেন, দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। জান্নাতে প্রবেশের পর আপনাকে আপ্যায়নের ব্যবস্থা করা হবে আপনি হাসরের ময়দানে শেষ বিচারের দিনে বহু বছর ধরে অপেক্ষা করেছেন বছরের পর বছর পঞ্চাশ হাজার বছর আপনি অপেক্ষায় ছিলেন দণ্ডায়মান অবস্থায় ছিলেন সূর্যের প্রচন্ড তাপে কষ্ট করেছেন কোনো খাদ্য ছিল না পানীয় ছিল না প্রচন্ড গরম একটি পরিস্থিতিতে আপনি ছিলেন কাজে স্বাভাবিকভাবে আপনি খুবই ক্ষুধার্থ এবং পিপাসার্থ যেইমাত্র আপনি জান্নাতের দরজা উন্মুক্ত পেলেন ফেরেস্তারের সাদর সম্ভাষণের মাধ্যমে আপনি সেখানে প্রবেশ করেছেন এবারে আপনাকে আপ্যায়নের ব্যবস্থা করা হবে কারণ আপনি জান্নাতের অতিথি মেহমান ফেরস্তার আপনাকে আপ্যায়ন করবেন কাজেই আসুন এবারে জেনে নেই জান্নাতে আপনার প্রথম খাবার এবং পানীয় কি হবে আপনার ভোজ আপনি শুরু করবেন একটি হালকা খাবার দিয়ে শুরুতে অ্যাপেটাইজার। হালকা খেয়ে একটু চাঙ্গা করে নিন এরপর যাবেন মূল খাবারে এবং এরপর আসবে আপনার বিশেষ একটি পানীয় এবং স্মরণ করুন আপনি হাঁসরের ময়দান থেকে জান্নাতে প্রবেশ করেছেন ফলে আপনি খুবই ক্ষুধার্ত এবং পিপাসার্থ এবং এ কারণে এটা হবে আপনার জীবনে খাওয়া সবচেয়ে মজার খাবার উপরন্তু এটা হচ্ছে জান্নাতের খাবার সুতরাং সহজে বুঝতে পারছেন যে এই খাবার কত মজার এবং সুস্বাদু হবে প্রথমে অ্যাপেটাইজার বা হালকা খাবারটা হবে মাছের কলিজা এবং হয়তো অনেকে চিন্তা করছেন যে মাছের কলিজা এটা হয়তো দুনিয়াতে যে সমস্ত খাবারগুলো আছে এর মধ্যে মাছ হয়তো নয় তার এটা এটা এটা হচ্ছে হচ্ছে মাছের কিন্তু আসলে এখানে আপনাকে যা কিছুই খেতে দেওয়া হবে সেটা হবে অসাধারণ আসালুস্লাম মাছের কলিজা সম্পর্কে বলেছেন জিয়াদা অতিরিক্ত বা বর্ধিত অংশ তুমি মাছের কলিজা এটা আপনাকে অ্যাপেডাইজার হিসেবে দেওয়া হবে যা খাবার পর আপনার ক্ষুধাটা আরও চাঙ্গা হয়ে যাবে সুতরাং হালকা খাবার দিয়ে আপনাকে আপ্যায়ন করা হয়েছে এরপর আসছে আপনার মেইন ডিসার হাদিসে বর্ণিত সেই মূল খাবার একটি সার বা অল্প বয়স্ক বাছুর এবং বর্তমানে সেই সারটি কোথায় আছে সেটা এখন আছে জান্নাতে। এবং সেই জান্নাতের ঘাস খাচ্ছে মনের আনন্দে জান্নাতের বিভিন্ন স্থানে সে ঘুরে বেড়াচ্ছে আপনাকে আপ্যায়ন করার জন্য আপনাকে খাওয়ানোর জন্য সে নিজেকে খাওয়াচ্ছে সেই জান্নাতের ঘাস মোটা এবং তাজা হচ্ছে কাজেই যখন আপনি সেই অল্পবয়স্ক বাছুরের রানের মাংস থেকে খাবেন সেটা কত মজার হবে চিন্তা করুন এবং নবীদের একটা ঐতিহ্য হিসেবে আমরা দেখি তাদের কাছে যখনই কোন মেহমান আসত এবং তাদেরকে আপ্যায়ন করার মতো যদি কোন জবেহ করার মতো প্রাণী থাকত তাহলে অ্যাম্বিয়াগন অতিথিদের সম্মানে সেটাকে জবেহ করে দিতেন ইব্রাহিম আলাইস্লামের ঘটনা কোরআনে উল্লেখ করা হয়েছে তার কাছে তিনজন মেহমান এসেছিলেন এবং তিনি তাদেরকে কিভাবে আপ্যায়ন করেছিলেন তিনি তাদের জন্য একটি বাছুরকে জবাই করেছিলেন এবং রোস্ট করে তার গোষ্ঠীকে নিবেদন করেছিলেন এবং বাছুর সম্পর্কে বলেছিলেন তিনি একটি ভুনা করা এলেন এবং তার মেহমানদেরকে তিনি প্রদান করেছিলেন যখন আপনার বাড়িতে একজন মেহমান আসে এবং তাদের জন্য আপনি কোনো কিছু জবাই করেন তাদেরকে আপয়েন্ট করার জন্য এটা হচ্ছে মূলত মেহমানদেরকে সম্মান জানানোর একটি নমুনা কাজেই যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন এবং জান্নাতে আপনি হচ্ছেন প্রথম মেহমান আপনার জন্য ফেরস্তারা সেই বিশেষ খাবারকে পরিবেশন করতে ব্যস্ত হয়ে পড়বে কাজে এই বাছুর যেটা দীর্ঘদিন যাবত জান্নাতে চরে বেরিয়েছে সেটা আপনাকে খাওয়ানোর জন্য জবাই করা হবে এবং সেই বাছুরের রানের গোস্ত প্রথম খাবার হিসেবে আপনি মজা করে খাবেন এবারে আপনি পানীয় খুঁজছেন কি পান করবেন পানীয় যা আপনার এই প্রথম খাবারের সাথে খাবেন সেটা হচ্ছে ক্লান্তি এবং অবসাদ দূরকারী একটি ঝর্ণা থেকে নিয়ে আসা হবে যার নাম হচ্ছে সালসাবিল। সালসাবিল এবং পানীয় কেমন হবে এর নামটি শুনে যতটা ভালো মনে হচ্ছে এর সাবটাও হবে ততটাই চমৎকার এবং হাদিসটি রয়েছে সহি মুসলিমে সাউবান রাসুল্লাহ সাল্লামের আজাদ করা একজন দাস মুক্ত করা দাস তিনি বলেন একদিন আমি রাসুল্লাহ সাল্লা পাশে দাঁড়িয়েছিলাম তখন একজন ইহুদি পন্ডিত রাসুল্লাহ সাল্লামের কাছে এসে বলল আসসালামাইকুম ইয়া মুহাম্মদ তোমার শান্তি বর্ষিতটি আমাকে জিজ্ঞাসা করল তুমি আমাকে ধাক্কা দিলে কেন আমি বললাম তুমি কেন বলনি ইয়া রাসুল আল্লাহ তুমি আল্লাহর রাসুল বলে কেন সম্বোধন করেনি এই ইহুদি পণ্ডিতটি সে রাসুল্লাহ সাল্লামকে শুধুমাত্র নাম ধরে ডেকেছে মুহাম্মদ বলে ডেকেছে আল্লাহর রাসুল বলেনি কাজে সাওবান রাহ তিনি রাগান্বিত হয়ে তাকে ধাক্কা দিলেন এবং সে প্রায় পড়ে যায় এই ধরনের একটি অবস্থা তখন ইহুদি পণ্ডিতটি বলল আমরা তাকে তার পরিবার যে নাম দিয়েছে সেই নামেই ডাকি তার পরিবার তাকে মুহম্মদ নাম দিয়েছে আমি তাকে মুহম্মদ নাম বলে ডেকেছি এবং রাসীল সাল্লাম তিনি সেখানে ছিলেন তিনি তার ভদ্রতা এবং দয়ার খাতিরে তিনি তাকে বললেন হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমার পরিবার আমাকে মুহম্মদ নাম দিয়েছে আমার নাম মুহদ তুমি আমাকে মুহম্মদ বলে রাখতে পারো তখন ইহুদি লোকটি বলল যে আমি আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার জন্য এসেছি বুঝতে পারলেন যে লোকটি আসলে তার সাথে বিতর্ক করার জন্য এসেছে জানার জন্য আসেনি আসুলাম তখন তাকে বললেন আমি যদি তোমাকে এই সবগুলো প্রশ্নের উত্তর দেই তাহলে সেটা তোমার কি উপকারে আসবে বা এগুলো কি তোমার কোন কাজে লাগবে যেহেতু লোকটা আসলে আগে থেকেই বিতর্ক করার জন্য এসেছে কাজেই তিনি জিজ্ঞাসা করলেন তোমার কি কাজে আসবে কি উপকারে আসবে তখন ইহুদি লোকটি বলল আমি নিশ্চিত নই যে এটা আমার কোন উপকারে আসবে কিনা কিন্তু আমি এই কথাগুলো গুরুত্ব সহকারে শুনব এবং রাসুল্লাহামের হাতে তখন একটি লাঠি ধরা ছিল এবং সেটা বালির দিকে তাক করা ছিল এবং সেদিকে তাকিয়ে রাসুল্লাহাম বলেন আচ্ছা ঠিক আছে বলো তোমার প্রশ্ন কি প্রশ্ন কর তখন ইহুদি পণ্ডিতি বলল যখন পৃথিবী এবং আসমান পরিবর্তিত হয়ে যাবে তখন মানুষগুলো কোথায় থাকবে সে বিচারের দিনকে বিচার দিবসকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছিল যে দিন মানুষ কোথায় থাকবে রাসুল্লা সাল্লা বললেন মানুষ তখন ব্রিজের পাশে বা পুলের পাশে পুল সিরাতের পাশে অন্ধকারে থাকবে। সিরাতুল পাশে তখন করল। মানুষদের মধ্যে সর্বপ্রথম কে এই সেতু পারি দিবে রাসুল্লাহ সাল্লাই বললেন ফুকারা আল মুহাজির দরিদ্র মুহাজির ইনগণ এবং এই ব্যাপারে আমরা আগে কথা বলেছি তারা ধনীদের পূর্বে পাঁচশো বছর পূর্বে জানাতে প্রবেশ করবেন এবং ইহুদি লোকটি বলল তারা কি দিয়ে নাস্তা খাবে যদিও নাস্তা বা হালকা খাবার বলে এখানে অনুবাদ করা হয়েছে মূল আরবি শব্দটি হচ্ছে তোহফা তোহফা যার অর্থ আসলে ক্ষুদা উদ্রেককারী কোনো তাদের প্রথম খাবারটি কি হবে রাসুল্লাম বললেন মাছের কলিজা বা মাছের কলিজার বর্ধিত অংশ দিয়াদা ইহুদিনা করল এরপর তাদের খাবার কি হবে উত্তরে রাসুল্লাহাম বললেন জান্নাদের বিভিন্ন বাগানে চড়ে বেড়ানো একটি সার তাদের জন্য জবাই করা হবে এবং এই সারগুলো বলেছেন জান্নাদের বিভিন্ন স্থানে এসে ঘুরে বেড়াবে বিভিন্ন স্থান ঘাস লতা পাতা খেয়ে সে বড় হয়েছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এই খাবারটি কত মজাদার হবে ইহুদি পণ্ডিত জিজ্ঞাসা করল তাদের খাবার পানীয় কি হবে রসুল বললেন তাদেরকে একটি ঝর্ণা থেকে পান করার জন্য পানীয় দেওয়া হবে যার নাম সালসাবিল এবং আমরা আগেই আপনাদেরকে বলেছি যে আপনারা কল্পনা করুন আপনার জাননাতে প্রবেশ করেছেন আমরা একটি ভার্চুয়াল ভ্রমণে আছি সফরে আছি সুতরাং আপনি যখন জান্নাতে প্রবেশ করলেন আপনাকে খাদ্য এবং পানীয় মাধ্যমে আপনাকে আপ্যায়ন করা হল প্রথম খাবার প্রথম পানীয় এগুলোর স্বাদ আপনি গ্রহণ করেছেন এবারে চলুন আমরা আপনার সাথে আপনার স্থায়ী সম্পত্তিগুলো ঘুরে দেখব আপনার স্থাবর সম্পত্তি এবং আপনার সহজাত প্রবৃত্তি আপনাকে জান্নাতের বিভিন্ন পথে এগিয়ে নিয়ে যাবে আপনার স্থায়ী আবাস সম্পত্তির দিকে এগিয়ে নিয়ে যাবে এবং পথে যেতে যেতে চারপাশের বিস্ময়কর সৌন্দর্য আমাদেরকে অভিভূত করে দিল শ্বাস শুদ্ধকর আশ্চর্য রকমের সব দৃশ্য এবং আপনিও দেখতে দেখতে একেবারে অভিভূত পথ চলতে চলতে এই অস্বাভাবিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনি এখন চলে এসেছেন একটি সুন্দর রাজপ্রাসাদের সামনে স্থাপত্য শিল্পের একটি অপূর্ব নিদর্শন যা দেখে আপনি আগের চেয়েও মুগ্ধ এবং আপনাকে বলা হবে এই সবগুলো আপনার বলেন যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সুচ্চ প্রাসাদে স্থান দেব যার তলদেশে ঝর্ণাসমূহ প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে কত উত্তম পুরস্কার এবং প্রসঙ্গতে উল্লেখ্য জান্নাতে আপনার যে রাজপ্রাসাদ সামনে দাঁড়িয়ে আছেন এবং জান্নাতের যা ঘুরে দেখছেন এ হচ্ছে আপনি জান্নাতের যে লেভেল বা যে স্তরে আপনি থাকবেন সেই স্তর সমূহ কাজেই আমরা আপনার সাথে জান্নাতে ঘুরে বেড়াচ্ছি সেটা হচ্ছে আপনি যে স্তরে অবস্থান করছেন সেটা কারণ আমরা জানি যে জান্নাতের বিভিন্ন স্তর আছে জান্নাতকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়েছে এবং শুধুমাত্র একটা স্তরে নয় যেখানে সবাই সমান এরকম নয় জান্নাতের অনেকগুলো স্তর আছে এবং একটি স্তর আরেকটি স্তর থেকে মর্যাদায় ভিন্ন দেখুন আমি তাদের একদলকে কিভাবে অপর দলের উপরে শ্রেষ্ঠত্ব দান করলাম পরকাল তো নিশ্চয়ই মর্তবায় শ্রেষ্ঠ এবং ফজিলতের দিক থেকেও শ্রেষ্ঠতম সুতরাং যে আমরা মানুষের মধ্যে এমন ভাবে নিয়ামতকে বন্টন করেছি যাতে তারা বিভিন্ন নিয়ামতের দিক থেকে বিভিন্ন অবস্থানে অবস্থান করছে সম্পদের দিক থেকেও মানুষদের অবস্থান ভিন্ন কেউ দরিদ্র কেউ ধনী কেউ স্বাস্থ্যবান কেউ স্বাস্থ্যহীন কেউ সবল কেউ দুর্বল আল্লাহ মোহাম্মতাল এই রিজিককে মানুষের মধ্যে বিভিন্নভাবে বন্টন করে দিয়েছেন এবং দুনিয়াতেও মানুষজন বিভিন্ন স্তরে বসবাস করছে সুতরাং কিছু মানুষ নিজের জন্য কাজ করে আবার কিছু মানুষকে আমরা দেখতে পাই অন্যের জন্য কাজ করে দুনিয়াতে লোকদের মধ্যে বিভিন্ন স্তরভেদের পার্থক্য এটাকে আমরা কত বড় করে দেখি মাঝে মাঝে আমরা বলি যে আমাদের কিছুই নেই কিছু লোকের কাছে কিছুই নেই আবার কিছু লোকের কাছে সব আছে তাহলে চিন্তা করে দেখুন যে জান্নাতের বিভিন্ন স্তরের মধ্যে এই পার্থক্য আরো কত বেশি হবে কি বলেছেন নিচের স্তরের জান্নাতবাসীরা যখন উপরের স্তরের জান্নাতবাসীদেরকে দেখবে এমনভাবে দেখবে যেভাবে আমরা আকাশের তারাগুলোকে দেখি এটাই হচ্ছে জান্নাতের স্তরগুলোর মধ্যে পার্থক্য কেননা জান্নাত হচ্ছে সুবিশাল আমরা এই দুনিয়ায় স্তরভেদের কারণে সীমিত সম্পদ এর জন্য আমরা কারাকারি করছি জীবন দিয়ে যুদ্ধ করছি একজন অপরজনকে হত্যা করছি ছোট্ট একটা স্থানে যেখানে সবকিছু সীমিত অথচ জান্নাতের এই স্তরভেদ হবে আরো বিশাল কিন্তু সেই প্রতিযোগিতার দিকে আমরা উদাসীন জান্নাতের উঁচু উঁচু মর্যাদাপূর্ণ স্থানগুলোতে আমাদের আসন পাকা করে নেওয়ার জন্যই তো উচিত প্রতিযোগীদের প্রতিযোগিতা করা এটাই হচ্ছে আসল প্রতিযোগিতা এই কারণে আমরা দেখতে পাই আল্লা সহ কুরআনে বলেছেন তোমরা তোমাদের মালিকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো আর সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যার প্রশস্ততা আসমান এবং পৃথিবীর সমান আর এই বিশাল জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে সেই সমস্ত ভাগ্যবান লোকেদের জন্য যারা আল্লাহকে ভয় করেছে আল্লাহ বলেছেন যে জান্নাতের প্রশস্ততা শুধুমাত্র হবে আসমান এবং জমিনের চিন্তা করুন জান্নাতের আকার কত বিশাল হবে আল্লাহ আল্লাহ সাত স্তরে সাতটি আসমান সৃষ্টি করেছেন এবং আমরা সবচেয়ে নিচু স্তরের আসমানে বসবাস করছি আসাম দুনিয়া এবং এটাই হচ্ছে দুনিয়া স্তরের আসমান এই আসমান এর উপরের স্তরে আসমানের তুলনায় বিশাল একটি মরুভূমির মধ্যে ছোট্ট একটা আংটির মতো। এবং আপনারা জানেন আমরা যে স্তরের আসমানে বসবাস করছি সেটা কত বড় প্রত্যেকটি নক্ষত্র বা তারকা যাদেরকে আমরা দেখতে পাই সৌরজগত গ্যালাক্সি যাদের সম্পর্কে আমরা জানি এই সবগুলি রয়েছে নিম্ন স্তরের আসমানের মধ্যে আলো সাতলা বলেছেন আমি সর্বনিম্ন আসমানকে প্রদীপ দ্বারা সুসজ্জিত করেছি সুতরাং আমরা যে সমস্ত নক্ষত্রগুলো সম্পর্কে জানি এই সবগুলি রয়েছে সর্বনিম্ন স্তরের আসমানে এবং আমরা এই সর্বনিম্ন স্তরে আসমানের বিশালতা বুঝাতে গিয়ে দূরত্বকে ব্যবহার করি এবং এক্ষেত্রে আমরা মহাকাশ মহাকাশবিদ্যার দূরত্বকে ব্যবহার করি আমরা সাধারণ মাইল বা কিলোমিটার একককে ব্যবহার করি না কেননা আপনারা জানেন যে জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে মহাকাশের দূরত্বের ক্ষেত্রে মাইল বা কিলোমিটার ব্যবহার করে আসলে দূরত্ব নির্ণয় করা অর্থহীন এক্ষেত্রে আলোকবর্ষকে ব্যবহার করা হয় কেননা মহাকাশের দূরত্ব এত বিশাল ক্ষেত্রে মাইল এককে কিংবা কিলোমিটার এককে দূরত্ব হিসাব করলে আমাকে প্রতিটি সংখ্যার পর অনেকগুলো শূন্যকে বসাতে হবে মূলত এটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে বিশাল বড় একটি সংখ্যা চলে আসবে কাজে ক্ষেত্রে দূরত্বকে হিসাব করা হয় পরিমাপ করা হয় আলোক বর্ষ এককে আলো এক বছর সময়ে যতটুকু পথ অতিক্রম করল সেটা হচ্ছে একক এটাই হচ্ছে মহাকাশের দূরত্ব মাপার মধ্যে একক উদাহরণস্বরূপ আলোক বর্ষের এককে সূর্য আমাদের থেকে কত দূরে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতটুকু সময় লাগে সূর্য থেকে আলো পৃথিবীতে এসে পৌঁছায় প্রায় 8 মিনিট সময় এবং সূর্য বাদে সবচেয়ে নিকটবর্তী তারকা সেটা আমাদের কতটুকু কাছে সবচেয়ে নিকটবর্তী তারকাটি আমাদের থেকে প্রায় সোয়া আলোক আলো বর্ষ দূরে অর্থাৎ আলো ওই তারকা থেকে আমাদের কাছে আসতে সময় নেয় সোয়া বছর এবং আপনারা জানেন আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বা তিনশো হাজার কিলোমিটার অর্থাৎ আলো প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বা তিনশো হাজার কিলোমিটার ভ্রমণ করে প্রতি সেকেন্ডে আলো এই দূরত্ব অতিক্রম করে তাহলে এক বছর সময়ে কত দীর্ঘ পথ সে অতিক্রম করে এরপরও আলো ওই নিকটবর্তী তারকা থেকে আমাদের কাছে আসতে সময় নেয় সোয়া চার বছর এমনকি এমন বহু নক্ষত্র রয়েছে যারা পৃথিবী থেকে বিলিয়ন বিলিয়ন আলোক বর্ষ দূরে যাদের কাছ থেকে আলো আমাদের কাছে আসতে সময় নেয় বিলিয়ন বিলিয়ন বছর এবং এই সবগুলো রয়েছে আজ সামান দুনিয়া বা সর্বনিম্ন স্তরের আসমানে আর এই এত কিছু নিয়ে সর্বনিম্ন আসমান এটা তার উপরের স্তরের আসমানের তুলনায় বিশাল একটা মরুভূমির মধ্যে ক্ষুদ্র একটা আংটির মত দ্বিতীয় স্তরের আসমান তার পরবর্তী স্তরের আসমানের তুলনায় মরুভূমির মধ্যে একটি আংটির মত তৃতীয় আসমান চতুর্থ স্তরের আসমানের তুলনায় বিশাল একটি মরুভূমির মধ্যে ক্ষুদ্র একটি আংটির মতো এবং এভাবে সপ্তম আসমান পর্যন্ত বিস্তৃত আর সপ্তম আসমান আল্লাহর কুর্সির তুলনায় বিশাল একটি মরুভূমির মধ্যে ক্ষুদ্র একটি আংটির মতো আর আল্লাহর কুর্সি আল্লাহর আরো তুলনায় বিশাল একটা মরুভূমির মধ্যে ক্ষুদ্র একটা আংটির মতো এবং আল্লাহ আল্লাহআ জান্নাত জান্নাতের বিশালতা সম্পর্কে বুঝাতে গিয়ে বলেছেন জান্নাতের প্রশস্ততা সমস্ত আসমান এবং জমিনের সমান তাহলে আমরা দেখতে পাই যে আমরা যদি জান্নাতের সাথে বাদ দিই শুধুমাত্র প্রথম আসমানের সাথে আমাদের এই দুনিয়া তুলনা করি এই দুনিয়া কত ক্ষুদ্র সুতরাং জান্নাতের বিশালতার সাথে এই দুনিয়া কত ক্ষুদ্র সেই তুলনা হয় আমরা নাই করলাম শুধুমাত্র প্রথম আসমানের সাথে যদি আমরা তুলনা করি আমরা দেখতে পাই এই পৃথিবী যা নিয়ে আমরা মানুষেরা এত মারামারি হানাহানি যুদ্ধ সম্পদ দখলের লড়াই এত কারাকারি কারি অথচ এই দুনিয়া কত সামান্য একটি ক্ষুদ্র বিন্দু পরিমাণ নয় অথচ আলোচনা তালা মুমিন্দের জন্য জান্নতে যা কিছু উপহার প্রস্তুত করে রেখেছেন আমরা সেই সমস্ত বিষয়গুলো দখলের ব্যাপারে উদাসীন সুতরাং এখানে জান্ন বিভিন্ন স্তরের মধ্যে আমরা বিশাল ব্যবধান দেখতে পাব এবং আল্লাহ শক্তিশালী মোমিনদেরকে দুর্বল থেকে স্বাভাবিকভাবে বেশি দিবেন এবং রাসীল বলেছেন একজন শক্তিশালী মোমিন দুর্বল মুমিনের তুলনায় ভালো এবং আল্লাহর কাছে বেশি প্রিয় যদিও এদের দুজনের মধ্যেই কল্যাণ রয়েছে সুতরাং খায়ের বা কল্যাণ উভয়ের মধ্যেই রয়েছে কল্যাণ আছে শক্তিশালী মোমিনও ভালো দুর্বল ইমানদারও ভালো কিন্তু শক্তিশালী ইমানদাররা দুর্বল ইমানদারদের থেকে আল্লাহ মহামার কাছে বেশি প্রিয় এবং বলেছেন যে আমলের তারতম্য কারণে জান্নাতের এক স্তরের অধিবাসীরা তাদের উপর স্তরের অধিবাসীদেরকে এমনভাবে দেখবে যেভাবে তোমরা পূর্ব এবং পশ্চিম আকাশের উজ্জ্বল নক্ষত্রকে দেখো নিম্ন স্তরের অধিবাসীরা উপরের স্তরের অধিবাসীদেরকে আকাশের নক্ষত্রের মতো দেখবে যা তাদের থেকে বহু দূরে কারণ দুনিয়াতে তাদের কাজের মধ্যেও ব্যবধান ছিল কাজেই দুনিয়াতে একটি ক্ষুদ্র ছোট্ট প্রচেষ্টা আখিরাতে একটি বিশাল ব্যবধান সৃষ্টি করে দেবে দুনিয়াতে সামান্য একটা ভালো কাজের জন্য আপনি দেখবেন আখিরাতে অনেক বড় পুরস্কারে আপনাকে পুরস্কৃত করা হচ্ছে কাজেই ছোট্ট একটা ভালো কাজ পৃথিবী এবং সূর্যের দূরত্বের মতো ব্যবধান তৈরি করে দিতে পারে হাদিসে বলেছেন যে সকল ব্যক্তি দুনিয়াতে কোরআন মুখস্থ করবে হিপস করবে তাদের তাদেরকে তারা যখন জান্নাতে প্রবেশ করবে তখন করতে বলা হবে। এবং বলা হবে প্রত্যেক আয়াত তিলাওয়ার সাথে সাথে তাদের অবস্থান এক স্তর করে বেড়ে যাবে কাজে একটি মাত্র আয়াত দুই স্তরের মধ্যবর্তী ব্যবধান করে দেবে একটি মাত্র আয়াত মুখস্ত করতে কতটুকু সময় লাগে অল্প কিছু মিনিট কাজে এই দুনিয়াতে সামান্য একটা কাজ আখিরাতে বিশাল পার্থক্য সৃষ্টি করে দেবে উদাহরণস্বরূপ আপনারা পদার্থ বিজ্ঞানে লিভার সম্পর্কে জানেন যে যে যন্ত্রে সামান্য একটা পরিমাণ বল প্রয়োগ করা হয় কিন্তু অপর পাশে সেই বল বিভর্জিত হয়ে ভারী বস্তু উৎপোলনে সাহায্য করে বিশাল আকার ধারণ করে এবং আখিরাতে বিষয়টা অনেকটা এরকম যে দুনিয়াতে সামান্য একটা ভালো কাজের জন্য বিনিময়ে আখিরাতে বিশাল পার্থক্য সৃষ্টি হয়ে যাবে অনেক বেশি বিনিময় আপনি পাবেন এবং কোরআন আলোচনা মহাতালা বলেছেন যে জাননাতে এই ধরনের পার্থক্য থাকবে সুরাউর রহমানে দুটি গ্রুপ সম্পর্কে আলোচনা মহন্তালা বলেছেন যাদের মধ্যে একটি হচ্ছে যে ব্যক্তি তার পালন কর্তার সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুইটি উদ্যান এরপর আল্লাহ এই দুইটি উদ্যান বাগানের বর্ণনা দিয়েছেন তিনি বলেন আলাহ মোমতাল ভিন্ন স্তরের জান্নাত্পর্কে বর্ণনা করে বলেন এই দুইটি ছাড়াও আরো দুইটি উদ্যান রয়েছে কাজেই জান্নাতের উচ্চ এবং তাদের মধ্যে নিচু স্তর থাকবে তো সবচেয়ে উচ্চস্তর কোনটি আর সবচেয়ে নিম্নস্তর স্তর প্রথমেই আমরা সবচেয়ে নিম্নস্তর স্তর সম্পর্কে আলোচনা করব মোসা তিনি আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে ই আল্লাহ আমাকে জান্নাতের সর্বোচ্চ স্তর এবং সর্বনিম্ন স্তর সম্পর্কে বলুন জান্নাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্তরের পার্থক্য নিয়ে আমরা বিভিন্ন সনন্দের বিভিন্ন হাদিস বলব এবং সবগুলি সহি হাদিস যাদের মধ্যে একটি হচ্ছে রাসুল্লাহ বলেছেন যে সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্ন থেকে বের করা হবে সর্বশেষ ব্যক্তি এবং শুধুমাত্র আল্লাহ জানেন যে তাকে বিনিময়ে কত বছর জাহান নামে আজাব সহ্য করতে হবে এই ব্যক্তিটিকে যখন জাহান নাম থেকে বের করে নিয়ে আসা হবে তার আগেই জান্নাতে অন্যান্য অধিবাসীরা তারা সবাই জান্নাতে প্রবেশ করেছে এবং তারা বছরের পর বছর জান্নাতে সুখ এবং আরামে এসে কাটাচ্ছে হতে পারে হাজার হাজার বছর এই সময় হতে পারে মিলিয়ন বিলিয়ন বছর শুধুমাত্র এই সময় কত বেশি হবে এবং যখন জান্নাতিরা দীর্ঘকাল ধরে অনেক সময় ধরে জান্নাতে অবস্থান করছে তখন বহু বছর পর এই ব্যক্তি জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হবে সর্বশেষ ব্যক্তি যে জাহান্নাম থেকে বের হচ্ছে এবং জান্নাতে প্রবেশ করবে সে কোন রকমে জাহান্নাম থেকে মাত্র বের হয়ে এসেছে এবং তার গুনা এত বেশি ছিল যে জাহান্নামে তাকে দীর্ঘ সময় অবস্থান করতে হয়েছে এবং একবারে একেবারে তাকে আলোচনাকে জাহান্ন ত্যাগ করার অনুমতি দিয়েছেন এবং এই ব্যক্তিটি দীর্ঘকাল জাহান্নামে আজাব ভোগ করার পর হামাগুড়ি দিয়ে বের হয়েছে এবং সে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে অবস্থান করবে এখনো সে জান্নাতে প্রবেশ করেনি জাহান্নাম থেকে বের হয়েই সে অনেক খুশি যদিও বা সে জান্নাত কিংবা জাহান্নাম কোন স্থানেই নেই মধ্যবর্তী ফাকাস্তানে সে অবস্থান করছে এরপরও সে খুশি থেকে মুক্তি কিন্তু যেহেতু আমরা মানুষ এ কারণে আমরা স্বভাবগতভাবেই লোভী আমরা সবসময় আরো বেশি চাই যা আছে তার থেকে আরো বেশি চাই যখন আল্লাহকে জাহান্নাম থেকে বের করলেন তখন এই ব্যক্তিকে আল্লাহ দূরে দ্বিগন্তে একটি বৃক্ষ দেখাবেন এই ব্যক্তিটি আমরা বলেছি জাহান্নাম থেকে বের হয়ে যে স্থানে সে অবস্থান করছে সেটা হচ্ছে একটি পতিত ভূমি যেখানে কোন কিছু জন্মায় না কেননা এই স্থানটি জাহান্নামের একেবারে নিকটবর্তী রুক্ষ পরিবেশ ভূমিকে ধ্বংস করে দিয়েছে যদিও সেটা জাহান নামের অংশ নয় এবং সেক্ষেত্রে সেই স্থান থেকে সে একটি বৃক্ষ দেখতে পাবে যদিও এই লোকটি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে সে ভালোই ছিল কিন্তু এই বৃক্ষ দেখে আল্লা বলবে ইয়া আল্লাহ আপনি কি আমাকে দয়া করে ওই বৃক্ষের নিচে যাওয়ার অনুমতি দিবেন যাতে আমি সেই বৃক্ষের ছায় থাকতে পারি এবং তা থেকে ফল খেতে পারি এবং সেই বৃক্ষকে যেই পানি দিয়ে সেচ দেওয়া হয়েছে সেই পানি পান করতে পারি আলোচ মহাতা তাকে সেই বৃক্ষের নিচে যাওয়ার অনুমতি দেবেন এরপর আলোচ মহাতা তাকে আরেকটি আরো সুন্দর বড় আকারের বৃক্ষ দেখাবেন যা তাকে প্রলুব্ধ করবে এবং এই বৃক্ষটি দেখে ওই ব্যক্তি আলসু বলবে ইয়ে আল্লাহ আমি আর কিছুই চাই না ওই গাছটাই আমার জন্য যথেষ্ট আমি আপনাকে আর কোন কিছুর জন্যই বলবো না আল্লাহ মোহাম্মদ তাকে সেই স্থানে যাওয়ার অনুমতি দিবেন এবং লোকটি ওই বৃক্ষের নিচে যাবে এরপর লোকটি আরো বড় একটা গাছ দেখতে পাবে আরও সুন্দর বড় একটি বৃক্ষ এবং যখনই সে এই ধরনের একটি বৃক্ষ দেখতে পাবে তখনই সে বলবে এ আল্লাহ দয়া করে আমাকে ওই বৃক্ষের নিচে যেতে দিন তখন আল্লাহ বলবেন তুমি কি আমাকে বলিনি যে তুমি আর কিছুই চাইবে না হে আদমের সন্তান কি তোমাকে সন্তুষ্ট করবে ব্যক্তিটি বলবে যে ইয়ে আল্লাহ আমি ওয়াদা করছি প্রতিজ্ঞা করছি আমি আর কিছুই চাইব না শুধুমাত্র ওই বৃক্ষটার নীচে যেতে চাই শুধুমাত্র ওই গাছটার নিচে যেতে চাই আল্লাহ আল্লাহ তাকে সেখানে যাবার অনুমতি দিবেন এভাবে ধীরে ধীরে গাছ আরো বড় হচ্ছে আরো সুন্দর হচ্ছে এবং এর কারণ হচ্ছে আমরা ধীরে ধীরে জাহান্নাম থেকে দূরে জাহ্নাতের দিকে এগিয়ে যাচ্ছি জাহান্নাম এটি হচ্ছে একটা পরিবেশ বিপর্যয় এবং আমরা আগেই বলেছি যে জাহান্নামের বৃক্ষ জাকুমের একটা ফোটা যদি পৃথিবীতে পড়ত তাহলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত বিষাক্ত হয়ে যেত রাসদুল্লাহ সাল্লাম বলেছেন যদি জাক্কুমের একটি ফোটা এই পৃথিবীতে পড়ে তাহলে এক ফোটা পৃথিবীর সকল কিছুকে বিষাক্ত করে ফেলবে সুতরাং জাহান্নামের কাছাকাছি যে ভূমি ছিল সেটা ছিল পতিত ভূমি এবং জাহান্নামের কারণে সেটা ছিল একেবারে অনুর্বর অনাবাদী একটি জমি কিন্তু এখন আমরা গিয়ে যাচ্ছি জাহ্নদের দিকে কাজেই গাছ আরো বড় হচ্ছে আরো সুন্দর হচ্ছে তো এই লোকটি যখন আরো বড় আকারের একটি বৃক্ষের নিচে যাবে সে কি দেখতে পাবে সে তখন তার চোখের সামনে জান্নাতের দর দরজাগুলো দেখতে পাবে কিছু দূরে জান্নাতের দর দরজাগুলো দর এখন এই অবস্থায় সে কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে পার না ধরে রাখতে পারবে না সে বলবে ই আল্লাহ যদিও আমি প্রতিজ্ঞা করেছি তারপর দয়া করে আমাকে জান্নাতের দেয়ালের নিচে বসার একটু অনুমতি দিন আমি জান্নাতে যেতে চাই না আমি শুধুমাত্র জান্নাতের দরজার কাছাকাছি যেতে চাই তখন আল্লাহ বলবেন হে আদম সন্তান তুমি বারবার আমার কাছে চাচ্ছ আর প্রতিজ্ঞা করছো যে তুমি আর কিছু চাইবে না আর আমি দরজার নিচে থাকার জন্য যাবে যখন সে সেখানে যাবে সেখান থেকে জান্নাতের লোকদের কথার আওয়াজ সে শুনতে পাচ্ছে জান্নাতীদের হাসি কথাবার্তা সে শুনতে পাচ্ছে এবং মনে মনে সে হিংসা অনুভব করছে এবং তার মধ্যে জান্নাতের প্রবেশ করার আকাঙ্ক্ষা তীব্র আকার ধারণ করেছে এবং জান্নাতের এত আনন্দজনক কোলাহলের শব্দ শুনে সে নিজেকে আর ধরে রাখতে পারবে না তখন সে বলবে এ আল্লাহ আমাকে শুধুমাত্র দরজার ভেতরে প্রবেশ করার অনুমতি দিন আল্লাহ বলবেন হে আদম সন্তান তোমাকে কি আনন্দ দিবে কিসে তোমাকে সন্তুষ্ট করবে যদি আমি তোমাকে সম্পূর্ণ পৃথিবী এবং এর মধ্যে যা আছে সব সম্পদ দিয়ে দেয় তাহলে কি তুমি সন্তুষ্ট হবে এই লোকটি প্রত্যেকবারে আরো বেশি বেশি চাচ্ছে এই কারণে আলাহ সুম্লা বলছেন আমি যদি তোমাকে এই পৃথিবী এবং এর মধ্যে যা আছে সম্পূর্ণ তোমাকে জানাতের মধ্যে কি তুমি ও আল্লাহ হ্যাঁ অবশ্যই আমি সন্তুষ্ট হব। তখন আল্লাহ বলবেন আমি তোমাকে এটা দিলাম এবং এরকম আরেকটা দিলাম আরেকটা দিব এবং আরো একটা এভাবে আল্লাহ সুহাম তাল্লাহ সেটাকে বৃদ্ধি করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবাহতাল্লাহ এই পৃথিবী এবং এর মধ্যে যা আছে তা পাঁচ গুণ করে তাকে দিবেন পাঁচ গুণ করে ফেলবেন লোকটি যখন আল্লাহ মহামকে বলবে ও আল্লাহ যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে আমি সন্তুষ্ট আমি সন্তুষ্ট আল্লাহ সুহামতাল্লাহ বলতেই থাকবেন এবং লোকটিও বলতে থাকবে যে ও আল্লাহ এটাই আমার জন্য যথেষ্ট খুশি আমি সন্তুষ্ট আল্লাহুল্লাহ বলবেন আমি এটাকে আরো দশগুণ বৃদ্ধি করে দিলাম এবং এর বাইরেও আমি তোমাকে দিব যা তোমার চোখে আনন্দ করবে এবং মনকে সন্তুষ্ট করবে সুতরাং এটাই হচ্ছে জান্নাতের সর্বনিম্ন স্তর পৃথিবী এবং এর মধ্যে যা আছে তার দশগুণ মালাসা মহাতালা এরপরও বলছেন যে তোমার জন্য এর বাইরেও চাওয়ার দরজাকে উন্মুক্ত করা হলো তুমি যা চাওয়ার চাইতে পারো এবং আমি তোমাকে তাই দিব যা তোমার চোখকে আনন্দিত করবে মনকে সন্তুষ্ট করবে জান্নাতের সর্বনিম্ন স্তর এটা কিনা এমন একজন মানুষের জন্য যে গুণাহ করেছে দীর্ঘ সময় যাহার নামে সে অবস্থান করেছিল অথচ মহাতালা তাকে পুরো দুনিয়া এবং এর মধ্যে যা আছে তার দশ গুণ প্রদান করবেন চান্নাতের সর্বনিম্ন স্তরের যদি এত মর্যাদা হয় তাহলে সর্বোচ্চ স্তরের অবস্থা কেমন হবে এবং জান্নাদের লোকদের এই সংখ্যা এটা অনেকটা পিরামিডের এর মত হবে অর্থাৎ নিচের স্তরে লোকদের সংখ্যা বেশি থাকবে ধীরে ধীরে যত উপরের স্তরে যাওয়া যাবে সংখ্যা কমতে থাকবে এবং যতক্ষণ আমরা এভাবে পিরামিডের চূড়ায় পৌঁছে যাব সর্বোচ্চ স্থানে পৌঁছে যাব সবচেয়ে উপরের স্থানে সর্বোচ্চ চূড়ায় শুধুমাত্র থাকবেন একজন ব্যক্তি এবং সেটাকে তিনি হচ্ছেন রাসুল উল্লাহ মুহম্মদ সাল্লাম কাজেই আপনি জাননাতে নিচের স্তরের দিকে যাবেন সেখানে লোকদের সংখ্যা বেশি দেখতে পাবেন এবং এভাবে উপরের দিকে যত যাবেন সেখানে লোকদের সংখ্যা কমতে থাকবে এবং সর্বোচ্চ চূড়ায় শুধুমাত্র একজনের জন্যই সেই আসনটি সংরক্ষিত এবং রাসী উল্লাহালাম বলেছেন সহি মুসলিমের বর্ণিত একটি হাদিসে আজান শোনার পরে যে ব্যক্তি বলবে যার অর্থ হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং নামাজের তুমি প্রভু দয়া করে মোহাম্মদ সাল্লাইকে সাফায়তের অধিকার দাও আধিপত্য দাও এবং তাকে প্রতিষ্ঠিত করো জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ রসুলাম বলেছেন যদি তুমি আল্লাহর কাছে আমাকে এই স্তরে নেওয়ার জন্য প্রার্থনা করো দোয়া করো তাহলে আমি তোমার জন্য বিচারের দিনে সাফায়াত করব কাজেই যদি প্রত্যেক আজানের পর আপনি রসু জন্য দোয়া করেন তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়ার জন্য জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থানে প্রতিষ্ঠিত করার জন্য আপনি যদি দোয়া করেন তাহলে কিয়ামতের দিন রসুউল্লাহ সাল্লাম আপনাকে আপনার জন্য সাফায়াত করবেন এবং সেটা হচ্ছে আপনার এই দোয়ার পুরস্কার কাজেই আজানের পর যে দোয়াটি আমরা পড়ে থাকি সেটা আমাদের সবার মুখস্থ করে নেওয়া উচিত জান্নাতের এই সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে আলওয়া সিলা আল্সিলা হচ্ছে এমন একটি স্থান যেটা আলাহমত বিশেষভাবে শুধুমাত্রের জন্যই সংরক্ষণ করেছেন তৈরি করেছেন এই স্তরটি রাসুল্লাহ স্থানটিকে সংরক্ষণ করে রেখেছেন এবং এটাই হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্তর যার উপরে আলাহু মহাম্মার আড়স ছাড়া আর কিছুই নেই আল ওয়াসিলা এর উপরে হচ্ছে আল্লাহমতাল আরো অতএব রাসুল্লাহ সাল্লাহাম আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক মহান আল্লাহম সবচেয়ে নিকটবর্তী হবেন এবং এটাই হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্তর এবং এরপর আপনি জান্নাতে আরো বিভিন্ন লোকদেরকে দেখতে পারবেন যারা অন্যান্য উচ্চ স্থানে থাকবে স্পষ্টভাবে রাসুদম সর্বোচ্চ স্থানে থাকবেন এবং এরপর থাকবেন আল্লাহ মহমার আম্বিয়াগন এবং পরবর্তী নেকর বান্ধাগন রাসু সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শহীদদের মধ্যে কারা সবচেয়ে উত্তম তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধের জন্য যায় এবং কোনো সময়ই পেছন ফিরে না। তারা মৃত্যুর আগ পর্যন্ত যখন তারা যায় আল্লাহ মহাতাল তাদের জন্য সন্তুষ্টির হাসি হাসেন রসদুল্লাহ সাল্লাহাম বলেছেন যদি আল্লাহ কারো ওপর এই ধরনের সন্তুষ্টির হাসি হাসেন তাহলে ওই ব্যক্তিকে হিসাবের মধ্য দিয়ে যেতে হবে না তারা জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থান করবে রাসুল্লাহ সাল্লাহ আরও বলেছেন যে ব্যক্তি ব্যক্তিমদেরকে দেখাশোনা করবে সে আত্মীয় হোক বা না হোক আমি সে পাশাপাশি থাকব কাজেই আপনি যদি ইয়াতিমদেরকে দেখাশোনা করেন ইনশাল আপনি জাননাতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতিবেশী হবেন এবং জান্নাতে এমন কিছু লোক থাকবে যারা নিজেদের আমলের মাধ্যমে একটা নির্দিষ্ট স্তরে পৌঁছাবে এরপর হঠাৎ দেখতে পাবে যে তাদেরকে আরো ভালো স্তরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তারা জিজ্ঞাসা করবে কেন আমাদেরকে উচ্চ স্তরে নেওয়া হচ্ছে আমাদের আমল তো আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছিল কিভাবে আমাদেরকে এখন উচ্চস্তরে নিয়ে যাওয়া হচ্ছে তখন তাদেরকে বলা হবে কারণ তোমাদের নেক সন্তানরা তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিল ইস্তেক করেছিল কাজে আপনি যদি আপনার পিতামাতার প্রতি দায়িত্ববান হতে চান তাহলে আলসু মোহাম্মদাল্লার কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং এটা জানাতে আপনার পিতামাতার মর্যাদাকে বৃদ্ধি করে দেবে এবং দিবেন ভাবে তারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে কারণ এটা আপনি জানাতের যে নির্দিষ্ট স্তরে থাকবেন সন্তানদের দোয়ার কারণে এই স্তর থেকে উচ্চ স্তরে আপনাকে নিয়ে যাওয়া হবে